আপনারা দেখছেন বাংলা পিস টিভি থেকে বাংলা অনুষ্ঠান বাংলা প্রোগ্রাম ইসলামের হালাল হারাম ইসলামের অর্থনীতি এবং আরো বিভিন্ন মশলা মাসাইল যা শুনে আমরা যদি আমল করি আমরা উপকৃত হবো ইনশা আল্লাহ আল্লাহামদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন আজকের আলোচনা বিষয় আগের আলোচনার যে ধরে সেটা হচ্ছে রুজির দরজা রুজির উপায় অবলম্বন ইত্যাদি ইত্যাদি রুজির পথ আপনার কিভাবে রুজিতে বরকত হবে সেই সব কথা আজকের এই পর্যায়ে আলোচনা করব আল্লাহর ওপর ভরসা যদি আল্লাহর ওপরে ভরসা করা হয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে রুজি দেবেন আল্লাহ তালা আমাদেরকে রুজি দেবেন কিসের ওপরে আল্লাহর ওপরে ভরসা অনুপাতে কীভাবে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা অথচ আমরা তার উপরে ভরসা করতে পারি না এটা হতে পারে না যদি আমরা মোমেন হই তাহলে আল্লাহর ওপরে ভরসা করা আমাদের উচিত ও আল্লাহ হেফা ইন ইনকুন তুমি আল্লাহর ওপরে ভরসা করো যদি তোমরা মোমেন হও তাহলে আল্লাহর কাছে আশা রাখো আল্লাহর কাছে আস্থা রাখো যে আল্লাহ তালা তোমাকে রুজি দেবেন তবে হ্যাঁ ভরসা করে বসে থাকলে হবে না হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না আমি সেই কথাই বলছিলাম যে ব্যক্তি ভরসা করবে তার জন্য আল্লাহ নিজের কাজ নিজে করে থাকেন তার যে ইচ্ছা তা পূরণ করে থাকেন কাদের জাল আল্লাহ কাদার আপত্যেক জিনিসের জন্য তিনি তকদির এবং নিয়তি নির্ধারণ করে রেখেছেন যে রকম ভাবে তিনি সাজিয়ে রেখেছেন ঠিক সেইভাবেই ঘটবে আর সেইভাবেই চলবে বলছিলাম যে আল্লাহর উপরে ভরসা করা দরকার সব কাজে আল্লাহর উপরে ভরসা করা দরকার এমন কি আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন তখন এ নয় যে আপনি ঘরের ভিতরে হাত পা গুটি বসে থাকবেন আল্লাহ আপনাকে ঘরের ভেতরে রুজি দেবেন তা না তার জন্য আপনাকে হাত পা নাড়তে হবে ওই যে একটা কথা আছে না বাংলাতে ভগবান তরাও তখন ভগবান কি বলে হাত পা তো নড়াও তাই না সমুদ্রে বা বা নদীতে পরে গেছেন আর আপনি বাঁচবো কিভাবে বাঁচবো তখন ভগবানকে ডাকছেন ভগবান তরাও ভগবান তরাও ভগবান কি বলছে হাত পা তো নড়াও ভাই সাঁতার করার চেষ্টা করো তবে না আল্লাহর উপরে ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না জমিনের বুকে ছড়িয়ে যাও আল্লাহর রুজি অনুসন্ধান করো তবে তুমি রুজি পাবে রুজির জন্য আল্লাহর ওপরে ভরসা করে সার্টিফিকেট নিয়ে ঘরে বসে থাকেন তা হবে না সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যান যেখানে চাকরি পাওয়া যাবে হালাল চাকরি সেখানে খোঁজ করুন আপনি হাত পা নাড়ুন আপনারা জানেন যে ঘর থেকে যখন বের হইতে হয় তখন কি বলতে হয় বিসমিল্লাহ তাও আকাল তো আল্লাহ আল্লাহ যখন আপনি ঘর থেকে বের হন বিসমিল্লাহে তো আওয়াক্কাল তো আল্লাহ তখন কী হবে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা নিযুক্ত হয়ে তাই না ফেরিস্তা নিযুক্ত হয়ে যাবেন এবং আপনার হেফাজতের জন্য আপনার সহযোগিতার জন্য আল্লাহ পার কিন্তু এমন হলে হবে না যে আপনি সব দুয়ারে লাথি খেয়ে শেষকালে আল্লাহর দরজায় আসবেন সেটা হবে না উদাহরণস্বরূপ একটা কথা বলি আপনাকে যেমন করেই হোক এখন কলকাতা যেতে হবে যেমন করই হোক আপনার এমন অবস্থা না গেলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে আপনি চট করে যেখানে টিকিট পাওয়া যায় সেখানে গেলেন যেখানে এয়ারলাইন্স আছে সেখানে আপনি গেলেন টিকিট নেই সব ফুল তারপরে বলা হলো যে কোথায় অমুক অফিসে যাও হেড অফিসে গেলেন সেখানে টিকিট নেই পেলেন না তারপরে বলা হলো যেতেই হবে আমাকে কাজকে আত্মতি পৌঁছাতেই হবে তারপরে বলা হলো এক কাজ করো মন্ত্রীদের বা বড়ো বড়ো নেতাদের কোটা থাকে তাদের কাছে যাও সেখানেও গিয়ে খুব চেষ্টা করলেন সোর্স লাগিয়ে টিকিট আপনি পেলেন না একদম নিরাশ হয়ে গেলেন চারিদিক থেকে কোনোভাবেই আপনার উপায় হলো না কিন্তু আপনাকে যেতেই হবে আজকে না হয় বিশাল ক্ষতি হয়ে যাবে শেষকালে যখন গভীর রাত হয়ে গেল তখন আপনি নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ গো সব দুয়ার বন্ধ তোমার দুয়ার খোল আল্লাহ যার কেউ নেই তার তুমি আছো তাই না যার কেউ নেই তার তুমি আছো আর যার সবাই আছে তার আল্লাহ নেই তারও আল্লাহ আছে কিন্তু আমরা বলি কি যার কেউ নেই তার আল্লাহ আছে তার মানে এখন সবাই আমাকে সাহায্য করলো না এখন তুমি একমাত্র আছো বাকি তুমি সাহায্য করো বাকিতে আল্লাহকে রাখলেন তাই না কেন কেন কেন প্রথমেই আল্লাহকে আপনি ধরলেন না এই জন্যেই ইসলামের শিক্ষা হলো প্রথমেই যখন ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ তা আকাল তো আল্লাহ যদি আপনি প্রথমেই বিসমিল্লা বলেন তা আকালতো আল্লাহ বিশাল ভুল এটা যে আমরা সব দোয়ার বন্ধ দেখে শেষকালে আল্লাহর কাছে হাত তুলি আল্লাহর কাছে চাই না কবরদান না প্রথম থেকেই প্রথমেই আল্লাহ শেষেও আল্লাহ সব সময় আল্লাহ যার সবাই আছে তারও আল্লাহ আছে যার কেউ নেই তারও আল্লাহ আছে তারপরে এইখানে দরখাস্তরখাস্ত মঞ্জুর হয়ে গেলে এখানে হয়ে যাবে খবরদার ভাববেন না এখানে আগে মঞ্জুর ওখানে তার না না আগে ওইখানে দরখাস্ত দেন আল্লাহ গো রুজির মালিক তুমি আল্লাহ আমাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দাও আমি এই নীতি এই নিয়ম বলুন কজন মুসলমান মেনে চলে তার ভিতরে না এরকম তাকোয়া আছে না তাবাকুল আছে আল্লাহর আল্লাহ ভরসা থাকা দরকার না হ্যাঁ আল্লাহ না না এরকম না পূর্ণ আস্থা যে আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না এইভাবে যদি পূর্ণ আস্থা রাখেন আল্লাহ তালা আপনাকে আপনার আশা পূর্ণ করে দেবেন যে আশায় আপনি আছেন সেই আশার কাছে আপনাকে পৌঁছে দেবেন মোট কথা যে আল্লাহর উপরে ভরসা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে হাদিসটা আমি আগে বলেছিলাম আবার সেই হাদিসই বলছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন রুজি দেবেন কামায় যেমন যে সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায় আর বেলায় ভর পেটে ফিরে আসে পাখিমি করে আলসেমি করে অলসতা করে বাড়িতে বসে থাকবো অথবা বাপের হোটেলে বসে বসে খাবো যদি বাপের হোটেল থাকে বাপের হোটেলে বসে বসে খাবো কিংবা অন্যের গলগ্রহ হয়ে থাকবো আর তাদের কাছে কথা শুনবো না খবরদার না চালের কেজি কত না মামার হাতে আছি চালের কেজিও জানা কত কেন মামার হাতে আছে এরকম লোক আছে দুনিয়া সংসারে এই রকম না বরং তুমি আল্লাহর ওপরে ভরসা করো বেরিয়ে যাও ঘর ছেড়ে বেরিয়ে যাও আজকাল বহু মানুষ স্বদেশে বিদেশে বহু জায়গাতে কাজ করে খাচ্ছে খুব সহজ উপায়ে তুমি রুজি পেতে পারো কেন ঘরে বসে আছো আল্লাহর ওপরে ভরসা করো তবে হ্যাঁ আল্লাহর ওপরে ভরসা করা মানে ঘরে বসে থাকা নয় ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে তবেই তুমি রুজি পাবে এটা হচ্ছে আল্লাহর বিধান রসুলের বিধান রুজির বরকত রুজির দরজা আরও আছে সেটা হচ্ছে যে আপনি সৃষ্টির প্রতি মুখাপেক্ষী হবেন না মুখাপেক্ষী হবেন কার প্রতি আল্লাহর প্রতি যদি আপনি মনে করেন যে ওই জায়গাতে আমার রুজি আছে তার পিছনে লেগে থাকলেন তাকে তেল দিলেন অবশ্য যদি লেগে থাকা দরকার হয় তেল দিতে হয় দিতে হবে তাই না কিন্তু আপনার মনটা তারই ওপরে না যে ওরই হাতে আমার রুজি রুটি সবে আছে তা না কার হাতে আছে রুজি রুটি আল্লাহর হাতে ওর মাধ্যমে আমি পাবো এইরকম আপনার মনের ভিতরে থাকতে হবে তবে ওই আমার সব সবকিছু এটা মনে করলে হবে না ওই রুজিদাতা আমার তা মনে করলে হবে না ওকে আমার সন্তুষ্ট রাখতে হবে মিথ্যা বলে হোক চাপলুসি করে হোক যেমন করে হোক চামচা হোক যেমন করে হোক আমাকে তা সন্তুষ্টি অর্জন করতে হবে যদিও আল্লাহকে অসন্তুষ্টি করে হয় তাহলে এটা হচ্ছে বিশাল ব্যাপার हराम दिए रसुल्लामास अभवि से कष्ट के मानुष्ट মনে করে মানুষের হাতেই যদি ও আমার কেউ করে দেয় তো আমার সব শেষ হয়ে যাবে আমার সব অভাব দূর হয়ে যাবে মানুষের কাছে জানায় লাম তুসাদ তার অভাব দূর করা হয় না আল্লাহর পক্ষ থেকে যেহেতু অভাব আসে থেকে আল্লাহর পক্ষ থেকে তিনি রুজি সংকীর্ণতা সৃষ্টি করেন তিনি রুজি দেন অভাব সেখান থেকে আসছে আর যদি মানুষকে বলা হয় মানুষ তুমি দূর করে দাও মানুষের হাতে দূর করার কোনো উপায় নেই অশিলা নেই আল্লাহ যদি দূর করেন তবেই দূর করা হবে تمر آٹ آسے, آسے, آسے, آسے, آسے, آسے بالا تا دور کری کے موچن کاری मन करें मानुष्ल दूरे सत् रुजिता एक दो दिन ব্যবস্থা যেহেতু হবে দরখাস্ত দিলেই যে কবুল হবে তা না দোয়া করলেই যে কবুল হবে তা না তাই না কিছু জিনিস আছে দোয়া হচ্ছে ওষুধের মতো দোয়া হচ্ছে দের মতো আপনি অনেক সময় দোয়া করেন দোয়া কবুল হয় না তাই না কেন কবুল হয় না কারণ আছে কারণ আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসের উপযুক্তই নন আপনি এমন হয় না মানুষ অনেক সময় উপযুক্ত নয় চেয়ে বসে মাটিতে বাস করে আকাশের চাঁদ পেতে চায় ঠিকই পাবে না আল্লাহ তালা দেখেন যে এই জিনিসটা ও লোকের উপযুক্ত নয় জেলে দেন না কিংবা দিলে বিপদ হবে আল্লাহ তালা বান্দার কোন দিন অমঙ্গল চান না তাই দিলে বিপদ হবে বলে সে পায় না অথবা আল্লাহ আল্লাহতালা দুয়ার বিনিময় আখের হাতে রেখে দেন অথবা ওই পরিমাণ বিপদ থেকে তাকে রক্ষা করেন এরকম অনেক কাজ আছে প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে আসব বাকি কথা বলবো কাছে থাকুন সাথে থাকুন প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর যে কথা বলছিলাম যে যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন কারেন্ট দোয়া কবুল হয় না আপনি হয়তো ভাববেন আল্লাহ দোয়া কবুল করলেন না কিন্তু না হয়তো বা দেরিতে করবেন কিংবা সেই জিনিস আপনার জন্য ভালো নয় তাই আল্লাহ তালা কবুল করছেন না আপনি এক জায়গায় দরখাস্ত দিয়েছেন সেখানে চাকরির জন্য দরখাস্ত দিয়েছেন হচ্ছে না হচ্ছে না জানবেন যে ওই জায়গায় চাকরি আপনার জন্য ক্ষতিকর এটা আপনাকে জানতে হবে তাছাড়া আল্লাহ তালা কবুল করবেন না কেন আল্লাহ তালা দোয়া অনেক সময় কবুল করেন না কারণ দোয়া হচ্ছে ওষুধের মতো আমরা অনেক সময় ওষুধ খাই সবসময় কাজে দেয় দেয় না কেন বলুন তো ডাক্তার যখন ওষুধ দেয় তখন বলে যে ওষুধ খাবেন আর এই এই জিনিস খাবেন না বলে না অনেক সময় বলে টক খাবেন না অনেক সময় বলে আপনি মাদক মাদকদ্রব্য যদি সেবন করেন বিদেশি সিগারেট খাবেন না ইত্যাদি ইত্যাদি কারণ ওই সব খেলে পরে এই ওষুধটা আপনার পেটে গিয়ে কাজ করবে না আপনার দেহে কাজ করবে না কিন্তু সে যদি ডাক্তারের কাছ থেকে সেই ওষুধ নিয়ে এসে খায় আর যেগুলো মানা করেছিলেন সেগুলোও খায় তাহলে কাজ দেবে তাহলে বোঝা গেল যে দোয়া কবুল হওয়ার যে শর্ত আছে তা পালন করতে হবে আর দোয়া কবুল না হওয়ার যে বাধা আছে সেই বাধা থেকে দূরে থাকতে হবে তবে দোয়া কবুল হবে তাই না দোয়া কবুল হওয়ার প্রধান বাধা আমরা কি বলে আসছিলাম প্রত্যেক দিন আমরা প্রায় আলোচনা করছি দোয়া কবুল হওয়ার প্রধান বাধা হারাম খাওয়া আপনি হারাম খেতে থাকবেন আল্লা দোয়া কবুল করেন না হারাম আপনার লিবাস আপনার পোশাক আপনার রক্ত চামড়া হারামের অথচ বলছেন আল্লা দোয়া কবুল করেন না এটা তো কেন বলছেন আপনি বোঝা গেল কি যে আল্লাহতালার কাছে যদি আপনি নিজের অভাবের কথা জানান আপনার দুঃখের কথা জানান আর মানুষের কাছে না জানান কারণ আপনার ভরসা কার ওপরে আল্লাহর ওপরে আপনার আস্থা কার ওপরে আল্লাহর ওপরে তাহলে আল্লাহ তালা যেহেতু আপনি আল্লাহ ছাড়া অন্যের প্রতি মুখাপেক্ষি নন একমাত্র আল্লাহর প্রতি মুখাপেক্ষী আল্লাহকে জানালেন তাহলে আল্লাহ তালা আপনাকে রুজি দেবেন হয় সত্তর না হয় দেরিতে আপনি অপেক্ষা করুন আপনার জন্য রুজি অপেক্ষা করছে ধৈর্য ধরতে হয় ভাই ধৈর্য ধরতে হয় ধৈর্য না ধরলে পরে চট করি আপনি জিনিসটা পাবেন তা হয় না এইভাবে ধৈর্য ধরলে দেখবেন যে এক এমন ছিলাম যে আমি দুস্থ ছিলাম এবং আমি কষ্টে ছিলাম আল্লাহ তালা আমাকে প্রশস্ত রুজি দিয়েছেন আল্লাহ তালা পথ খুলে দিয়েছেন আল্লাহ তালা আমারই মাধ্যমে আবার অনেক লোককে রুজি দিচ্ছেন এমন হতে পারে না পারে না নিশ্চয়ই হতে পারে সুতরাং অপেক্ষা করুন তারা করবেন না কথা যদি আপনি সারা সৃষ্টি থেকে অমুখাপে কি হন প্রতি মুখাপে কি হন তাহলে আল্লাহ আপনাকে রুজি দেবেন চাহে তাহা দেরিতে অথবা আপনার সত্তর রুজি আসার আর কারণ আছে এই কারণ যদি আপনি অবলম্বন করেন তাহলে রুজি আসবে আর সেটা হলো কি এগুলো আধ্যাত্মিক কারণ বললাম না এগুলো হচ্ছে আধ্যাত্মিক কারণ এগুলো হচ্ছে আপনার বাহ্যিক কারণ না বাহ্যিক কারণ যেটা আপনি নিজে করবেন নিজে মেহনত করবেন নিজে চাকরিতে আপনি দরখাস্ত দেবেন আপনি লেখা পড়া করবেন ইত্যাদি তো এগুলো হচ্ছে আধ্যাত্মিক কারণ সুতরাং আধ্যাত্মিক কারণ মধ্যে একটা কারণ হলো ইবাদাত আল্লাহ তালার ইবাদত করা আল্লাহর ইবাদত করা মানে আপনি শুধু নামাজ রোজা করবেন তাই আল্লাহর ইবাদত করা ব্যবসাতেও ইবাদত হয় ব্যবসাতে হালাল হারাম যদি তমিজ করেন সেটাও ইবাদত তাই না ইবাদত হয় সেখানেও আপনার ইবাদত হয় প্রত্যেক কাজই আপনার ইবাদত হতে পারে এমনকি পেশাব পায়খানা করতে গেও আপনার ইবাদত হতে পারে স্ত্রীর বিছানায় গিয়েও আপনার ইবাদত হতে পারে স্ত্রীর বিছানা থেকে রাজকার্য পর্যন্ত আপনার ইবাদত হতে পারে প্রত্যেক জিনিসে আপনার ইবাদত হতে পারে যখন আপনি প্রত্যেক বিষয়ে আল্লাহর আনুগত্য করবেন তখন আপনার ইবাদত হবে পেশা পায়খানা করতে গিয়ে যখন বাথরুমে ঢুকবেন তার আগে কি বলবেন বিসমিল্লা আল্লাহমাইন নিয়ে আউজ খুবসুল খবাস হয়ে গেল ইবাদত পায়খানা থেকে বের হলেন আবার আপনি পড়লেন গোফারানাক হয়ে গেল ইবাদত আর কি আপনি যা করবেন তাতেই ইবাদত আছে যা করবেন তাতেই ইবাদত আছে সুতরাং যদি আল্লাহর ইবাদতে আপনি মশগুল হন ইবাদত মানে মসজিদে বসে থাকা না ইবাদত মানে বসে বসে শুভানাল্লাহ শুভান্লাহ করা না ইবাদত মানে এতেক করে যাওয়া না ওই যে কথা বলেছিলাম এক লোককে দেখলেন যে মসজিদে বসে এতেক করছে ইবাদত করছে তারপরে সে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তো ডেলি এখানে মসজিদে বসে বসে এতেক আপ করছো তোমার রুজি কীভাবে চলে তোমাকে খেতে কে দেয় তো কি বললো লোকটা যে আমার ভাই তার জন্য তার পরিবারের জন্য এবং আমার জন্য রুজি রোজগার করে আমাকে কিছু দেয় আমি তাই খাই তখন হয়তো তোমার কি বললেন তাহলে তোমার ভাই বেশি বড় আবেগ তোমার ভাই আসল ইবাদত করে আর তুমি বসে বসে এখানে টেক আপ করছো তাহলে বোঝা গেল কি যে হালাল উপার্জন করাও হচ্ছে একটা ইবাদত যদি তা হালালভাবে করা হয় এবং যখন যা দোয়া করা হয় দোয়া পরা হয় ইত্যাদি যদি করা হয় সেটা এক প্রকার উপার্জন যদি আপনি আল্লাহর ইবাদত করেন তাহলে রুজি পাবেন محمد رسول الله صلى الله عليه وسلم يقول ربكم يا ابن آدم تفرغ لعبادتي أملأ قلبك هيا آدم شانتان تمي آمار عبادة تجن شموئي بير کرو تمي آمار عبادة تجن شموئي بير کرو با شموئي ناو تاهولي پوري আমি তোমার হৃদয়কে ধনবত্তায় পরিপূর্ণ করে দেবো দেখেন হৃদয়কে আমি তোমার হৃদয়কে ধনবত্তায় পরিপূর্ণ করে দেবো এ নয় তোমাকে রাজা বানিয়ে দেবো তোমার হৃদয় যতক্ষণ পর্যন্ত না ধনী হয়েছে তার মানে তোমার মন এমন হয়ে যাবে হয়ে যাবে। আর তোমার হাতকে আমি রুজিতে পরিপূর্ণ করে দেব। তার মানে তোমার হাতেও রুজি আসবে আর যে রুজি টুকু আসবে তাতে তোমার হৃদয় ধনী হয়ে যাবে আর হৃদয় ধনী হলে তুমি ধনী হৃদয় ধনী না হলে অত মাল থাকলেও আপনি ধনী হতে পারবেন না সুতরাং আমি তোমার হৃদয়কে ধনবত্তায় পরিপূর্ণ করব এবং হাতকে রুজিতে পরিণত সন্তান তুমি আমার থেকে দূর হয়ে যেও না তার মানে আমার ইবাদত থেকে দূর হয়ে যেও না তাহলে আমলা ও কালবাকা ফাকরান যদি তা করো তাহলে আমি তোমার হৃদয়কে দারিদ্রে পরিপূর্ণ করে দেব দরিদ্রতায় পরিপূর্ণ করে দেবো আমলা ও ইয়াদা সলা তোমার হাতকে ব্যস্ততায় পরিণত করে দেবো হাতে চাহিদা থাকবে সেই চাহিদায় তোমার হৃদয়টা ফকির হয়ে থাকবে এবং দরিদ্র হয়ে যাবে সুতরাং বোঝা গেল কি যে আল্লাহর ইবাদত করলে পরে আল্লাহ তারা বান্দাকে রুজি দিয়ে থাকেন আর এ কথা আবার বলে দিই আল্লাহর ইবাদত করা মানে মসজিদে বসে বসে থাকলে বাইরে না গেলে চাষবাস না করলে ব্যবসা না করলে যে আপনার রুজি আসবে তা না অবশ্য বিনা কারণেও অনেক সময় রুজি আসে তো সেই রকম যে আপনার আসবে তা হতে পারে না মারিয়াম আল্লাহ হস তাই না মারিয়াম আস্তনা রুজি উপস্থিতা জাকারিয়া জিজ্ঞেস করছেন মারিয়া মে তোমার কাছ থেকে কি করে আছে কোথায় গেল তোমার কাছে আল্লাহর কাছ থেকে আমার কাছে রুজি আছে আল্লাহ হিসাব আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে থাকেন তা আপনি ভাববেন না যে আমার মারিয়ামের মতো আমার রুজি আসবে আমি মসজিদে বসে থাকবো আর গ্রীষ্মকালে শীতের ফল আসবে শীতের কালে শীতকালে গ্রীষ্মের ফল আসবে এটা ভাববেন না এটা বিশেষ বিশেষ মানুষের জন্য মজেজা কারামাত বলতে পারেন আপনি ভাববেন না যে আমারও কারামত আমি আল্লাহ ইবাদত করব আমার এরকম বসে থাকলে হবে না আপনাকে রুজির অনুসন্ধান করতে হবে রুজি খুঁজতে হবে রুজির পথ অবলম্বন করতে হবে তবে রুজি আসবে আল্লাহ তালা ইবাদতের সাথে আল্লাহ তালার উপরে তাবাকুলের সাথে রুজি খুঁজবেন ইনশাল রুজি পাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন সেইভাবে আমরা রুজি পেতে থাকি আল্লাহ আমিন এখন হাতে কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারে সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আমার এটাই প্রশ্ন ছিল যে আনসারটা এখনই বললেন তো এখন দ্বিতীয় প্রশ্ন হল মরিম আলাই আল্লাহ ছিলেন তার জন্য আল্লাহ পক্ষ থেকে আল্লাহর কিন্তু মহিলাদের মধ্যে আসছে না এখানে আল্লাহর অলি অবশ্যই ছিলেন এবং আপনারা জানেন আল্লাহ রসুলাম বলেছেন যে পুরুষদের মধ্যে অনেকে কামেল হয়েছে কিন্তু নারীদের মধ্যে কম তার মধ্যে একজন নারীকে মারিয়াম এবং একজন আসিয়া খাদিজা এরা হচ্ছে কামেল মহিলা নবী না হলেও আল্লাহর অবশ্যই ছিলেন তাছাড়া আল্লাহ তালা এইভাবে রুজি দান করবেন বিনা হিসাবে আল্লাহ আকবার। আর তার জন্মেই তার গর্ভেই এক নবীকে পাঠিয়েছিলেন এবং সেখানেও তিনি ওইভাবে অলৌকিকভাবে রুজি পেয়েছেন আল্লাহ তালা ওই যে বললেন যে আল্লাহ তালা তোমার নিচে বা তোমার ওই পাশ দিয়ে পানির ঝর্ণা বয়ে দেবেন আর খেজুর গাছে তুমি হিলিয়ে দাও খেজুর গাছ থেকে টাটকা টাটা সদ্দ পাকা পকুর টপ টপ করে পড়বে তুমি খাওলি তুমি খাও পান করো আর তুমি সন্তান দেখে নিজের প্রাণ করো। তারপরে যদি লোকে আসে তো বলবে আমি কথা বলবো না কারণ আমি রোজা রেখেছি তো সেগুলো সবই হচ্ছে মজে যা এমনকি তার ছেলে শিশু অবস্থায় কথা বললেন সবই মজে যা তো মারিয়াম আলাইহালাম যখন তিনি থাকতেন মসজিদের খিদমত করতেন তার মানে তার মা নজর মেনেছিলেন যে আমার পেটে যা আছে জানতেন না ছেলে না মেয়ে আমি বায়তুল মাগদেশের খিদমতের জন্য কি করলাম নজর মানলাম আর যখনই নজর মারা হয় ওয়াজেব হয়ে যায় তারপরে যখন প্রসব হলো তখন বললেন আল্লাহ আমি তো নজর মেনেছিলাম যে মসজিদের খিদমত করবে কিন্তু এ তো মেয়ে ছেলে মেয়ে ছেলেকে মসজিদের খিদমতে কি করে দি তো আর আল্লাহর পক্ষ থেকে বলা হলো ওলাইশা জাকার ও কাল পুরুষ মেয়ের মতো হয় না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে মেয়ে হয়েছে তোমার সে সব পুরুষ থেকে ভালো সুতরাং তুমি এই মেয়েকেই খেদমতে রাখো তারপরে আল্লাহতালা তাকাব্বালা হাবে কাবুল হাসান আল্লাহ আল্লাহতালা কবুল করলেন এবং তাকে খেদমতে রাখা হলো তারপর আস্তে আস্তে আস্তে আস্তে বড় হলো আর জাকারিয়া এক নবী জাকারিয়া এক নবী তিনি আল্লাহর পক্ষ থেকে বহিপ্রাপ্ত মদতপ্রাপ্ত তিনি তার দায়িত্ব ভার নিলেন তারপরে সেখানে মানুষে বড় হলেন তারপর তার মসজিদের সাথে একটা রুম দেওয়া হলো সেই রুমে থাকছিলেন আর যখনই আসছিলেন দেখছিলেন এই ঘটনা কোরআনে মাসিদে বলা হয়েছে সুতরাং আমরা এতটা আশা না করলেও আমরা তো আল্লাহর কাছে এতটুকু আশা করতে পারি যে যদি আমরা আল্লাহর ভয় করি আল্লাহর ইবাদত করে চলি আল্লাহর আনুগত্য করে চলি তাহলে নিশ্চয় আল্লাহ তালা আমাদেরকে রুজি দেবেন আমাদেরকে রুজি দেবেন আমাদের চেষ্টার ফলে আমরা যদি কর্ম করি সেই কর্মে আল্লাহতালা রুজি দেবেন তাতে বরকত দেবেন আর এমন যে আমরা হালাল খুঁজবো আর হারালের সাথে আমরা রুজি পাবো তাহলেই আমরা পবিত্র পরিচ্ছন্ন থেকে আমাদের অর্থনীতিতে আমরা সমৃদ্ধি লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসলাল নবীন মোহাম্মদ আল আলহি ওসাহী আজমাইন ওসালামুকুম ওরহমতুল্লাহি